আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অনেকগুলো পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করে আসছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার রব মহিমান্বিত আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার যে সম্পর্ক হবে সে সম্পর্কের ক্ষেত্রে করণীয় যে দিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি কত পর্বে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করেছিলাম গত পর্বে শেষের দিকে আমরা বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন হজ পালন করবে তখন হজের এই ইবাদত পালনের ক্ষেত্রে তার এই উপলব্ধি আসবে যে হজ জীবনে একবার তাই সত্যিকার সত্যিকারভাবে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে নিষ্ঠার সাথে যেভাবে রসল সাল্লাম হজ পালন করতে বলেছেন ঠিক সেভাবেই হজ পালন করবে সুপ্রিয় দর্শক আমরা জানি কোনো একজন ব্যক্তি যখন তার কোনো কাজকে নির্ধারণ করেবে নেবে নির্দিষ্ট করে নেবে যে এটি আমার জীবনের জন্য শেষ আমার জীবনের জন্য এই কাজটুকু শেষ কাজ তখন শেষ কাজ হিসেবে জীবনের সবচেয়ে গুরুত্ব দিয়ে উপলব্ধি করে অত্যন্ত সুন্দরভাবে আন্তরিকতার সাথে একনিষ্ঠার সাথে সেই কাজকে পালন করার জন্য সে চেষ্টা করবে এবং তার সর্বোচ্চ শক্তি সেখানে ব্যয় করবে এটাই স্বাভাবিক কথা তাই এখানেও আদর্শমস্ত ব্যক্তিকে এই উপলব্ধি আনতে হবে যে আমার জীবনের জন্য হজ হচ্ছে একবার হতে পারে আমি আর আমার জীবনে আর হয়জ করতে পারবো না আর এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক বিষয় যে একজন ব্যক্তি জীবনে বারবার হজ করতে পারে না খুব কম সংখ্যক লোক আছে যাদেরকে আল্লাহরুল্লাহমিন এই সম্বল দিয়েছেন বা এই সুযোগ দিয়েছেন যে তারা জীবনে বারবার হজ করতে পারে বারবার আল্লাহর করে আসার তাদের সুযোগ হয় বাকি খুব বেশিরভাগ লোকেই মূলত জীবনে একবার আসে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেই এই এবাহতকে সেভাবেই গ্রহণ করবে এই জন্য তারা সুল্লাহ আলী সাল্লাম সলাতের ব্যাপারে আমাদেরকে এই যে নির্দেশনা দিয়েছেন যে তুমি যখন সলাত আদায় করবি যা সল্লাই তেফসলি সোলাতেমো আধ্যায় যখন তুমি সলাৎ আদায় করবে তখন তোমার সলাদটুকু হবে কার সলামো আধ্যায়ী ওই ব্যক্তির সলাতের মতো যে ব্যক্তি জীবনের শেষ সলাৎ আদায় করছে মনে হয় যেন আর জীবনে শেষ সলাৎ আদায় করতে পারবে না যখন কোন ব্যক্তি এই সিদ্ধান্তে উপনীত হয় যে এটি আমার গোটা জীবনের জন্য শেষ পয়েন্ট এরপরে আমি আর কাজ করতে পারবো না তখন তার কাজকে সে সুন্দর করার জন্য তার কাজকে সে উত্তম করার জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টাকে সর্বোচ্চ শক্তিকে সর্বোচ্চ আবেগ এবং অনুরাগকে সে তার কাজের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করে সে তার কাজের মধ্যে সেটাকে ইনক্লুড করে অন্তর্ভুক্ত করে চেষ্টা করে যে যাতে করে কাজটাকে সুন্দর করা যায় আর তাই করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি তার হজের এবাদতকে সেভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন দ্বিতীয় আরেকটি পয়েন্ট এর সাথে ইনক্লুডেড সেটি হলো যে আদর্শ মুসলিম ব্যক্তি যখন উপলব্ধি করবে হজ জীবনে একবার তখন সে চেষ্টা করবে এই হজের যেই প্রভাব রয়েছে এই হজের যেই ফায়দা রয়েছে অর্থাৎ সেই উপলব্ধি করবে যে সত্যিকারভাবে এই হজটুকু যদি আমি আল্লাহ রব আলমের সন্তুষ্টির জন্য আদায় করতে পারি যেভাবে রসলাস্লা ওইসিম আদায় করতে বলেছেন সেই পদ্ধতিতে তাহলে এই হজ আমার গোটা জীবনকে চেঞ্জ করে দেবে পরিবর্তন করে দেবে হজের মাধ্যমে আমার জীবনের মধ্যে পরিবর্তন আসবে আর এই জন্য আদর্শ মুসলিম ব্যক্তি তার হজটাকে নিজের জীবনের জন্য পরিবর্তনকারী হিসেবে গ্রহণ করবে এটি তার জীবনের জন্য হবে মানে একটা মুড অফ টান পরিবর্তনের একটা অবস্থা এবং এটি পয়েন্ট অফ টান যে তার জীবনের জন্য পরিবর্তনের মোড নিয়ার একটা পয়েন্টে পরিণত হবে একটা অবস্থানে পরিণত হবে যেটি তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাই আদর্শ মুসলিম ব্যক্তি কারভাবে উপলব্ধি করবে তিন যখন হজ পালন করবেন তখন হজের মধ্যে কোনো অবস্থায় অলসতা দুর্বলতা কোনো অবস্থায় খামখেয়ালি অমনোযোগিতা অসচেতনতা কোন অবস্থাতে হজের মধ্যে মানে অদূরদর্শিততা থাকবে না হজের বিধান পালনের ক্ষেত্রে কোন অবস্থায় মানে খামখেয়ালি করবে না কোন অবস্থায় অবজ্ঞা অবহেলা করবে না এটাই হচ্ছে মূলত একজন আদর্শ মুসলিম ব্যক্তির এই উপলব্ধি হজের ব্যাপারে যে আমি আমার জীবনে একবারই হজ পালন করছি আর তাই তো দেখেন যিনি এই জাহানের জন্য হেদায়তের আলোক ভর্তিকা নিয়ে প্রেরিত হলেন মোহাম্মদ সাল্লাহবী সাল্লাম তিনি তার জীবনে একবার হজ পালন করেছেন এটা উপলব্ধি করার জন্য এটাই হজাতুল বা দায় বা বিদায় হজ হিসাবে আমরা জানি জীবনে একবারই তিনি হজ করেছেন তাই একজন মুসলিম ব্যক্তি সেটা উপলব্ধি করবে যারসল্লাহ্লাম জীবনে একবার হজ করেছেন এই আমার জীবনে হয়তো একবার হতে পারে যাতে হজ আমার গোটা জীবনকে পরিবর্তন করতে পারে গোটা জীবনের উপর হজের যে প্রভাব আছে সেই বিস্তার করতে পারে সেই প্রভাবটুকু কার্যকরী হতে পারে এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সেই প্রচেষ্টাটুকু চালাবেন সেই কাজটুকু করবেন সুপ্রিয় দর্শক একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন তার অন্তর মধ্যে এই উপলব্ধি আসবে যে হজ আমি যখন পালন করছি জীবন একবা তাই কার আমার জীবনটাকে আমি পরিবর্তন করে নিতে পারি হজের মাধ্যমে যাতে আমার জীবনে যে ধারা রয়েছে এই ধারাকে যাতে তৌহিদের দিকে আল্লাহ রানুগুত্তের দিকে রাসুলের সুনন্যার দিকে ইমানের দিকে এবং ইসলামের বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়নের দিকে আমি ধাবিত করতে পারি শুধু হজ পালন করলাম নিছক আনুষ্ঠানিকতা করলাম আল্লাহরে চতুর্দিকে তওয়াফ করলাম শেফা মারোয়ার সাই করলাম আরাফাতের ময়দানে অবস্থান করলাম এরপরে মুজদারেফায় অবস্থান করলাম এরপরে মিনাতে অবস্থান করলাম জামারাতগুলোতে পাথর নিক্ষেপ করলাম এহ রাম করে লাভাই কাল্লাহ্মাইক লা কালাশী কালাকাল লাভবাইক ইন্নাল হামদাবুল খিলিক এলাকা এইভাবে এভাবে লিয়া পাঠ করলাম শুধু এটাই আমার হজ এভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার হজকে মূল্যায়ন করবে না বরং সে সত্যিকারভাবে তার হজকে মূল্যায়ন করবে যে আমার হজটুকু শুধুমাত্র এমন নয় যে আমি কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আমার হজকে সীমাবদ্ধ করে দিলাম বরং আমার এই হজের প্রত্যেকটি আমালকে আমি সত্যিকারভাবে উপলব্ধি করে আমার গোটা জীবনের মধ্যে এর পরিবর্তন আনার জন্য চেষ্টা করব এটাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজের জীবনে এই প্রচেষ্টাটুকু চালাবে এটাই তার হজের মূল দাবি সুপ্রিয় দর্শক এরপরে যে পয়েন্টটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি হজ পালনের ক্ষেত্রে সত্যিকারভাবে তার দেশটির সামনে রাখবে যেটি তার জন্য সত্যিকার উপলব্ধির সামনে আসতে হবে সেটি হচ্ছে হজে যাওয়ার আগেই হজের মাসলা আশা এর অভিধিবিধানগুলো জেনে আর চেষ্টা করবে আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে হজ সম্পন্ন করবে না আমরা জানি একজন ব্যক্তি যখন হজে যাবেন হজের মাধ্যমে তিনি আল্লাহর গুলের সন্তুষ্টি কামনা করবেন আল্লাহর এই বিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর হুকুমের তামিল করার মাধ্যমে সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তিনি জানেন না যে তিনি কোন কোন বিধান পালন করবেন কিভাবে পালন করবেন শুধুমাত্র লোকেরা বলেছে যে হজে যাওয়া দরকার অথবা তার মধ্যে উপলব্ধি আসছে যে আমার তো টাকা পয়সা আছে আল্লাহর করে যাওয়া দরকার মক্কামুদিনায় যাওয়া দরকার এই অনুভূতিকে সামনে রেখেই তিনি শুধুমাত্র হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এটি কি যথেষ্ট হবে আদৌ আদর্শ মুসলিম ব্যক্তির জন্য এটি যথেষ্ট হবে না বরং আদর্শ মুসলিম ব্যক্তির জন্য এই সিদ্ধান্তে সে আসতে হবে যে না আমি হজ করার যখন সিদ্ধান্ত নেবো আমি যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেব তখন ল্যাবুদ্দলাহ রুস আহকাম আল হজ আহকাম আল হজ হজের যে আহকামগুলো রয়েছে হজের যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলোকে সে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেগুলোকে উপলব্ধি করবে জেনে নিবে হজের মাস্তা মাসাইলগুলোকে বিধি বিধানগুলোকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ কোনো একজন ব্যক্তি যখন হজের বিধানগুলো জানবে না হজের বিধানগুলো উপলব্ধি করবে না তখন দেখা যাবে সে আন্দাজের উপর হজের বিধানগুলো পালন করছে আন্দাজ অনুমানের উপর হজের বিধানগুলো পালন করছে অথবা অন্যদের তাকলিদ অন্যদের অন্ধ অনুসরণ করছে যেমন আমরা হাজির সাহেবদেরকে যখন প্রশ্ন করি দেখি যে হাজির সাহেব কেমন হজ করলেন কীভাবে হজটা করলেন যে হ্যাঁ সব কাজ সুন্দরভাবে করেছি ঠিক লোকেরা যেভাবে যেভাবে করেছে সেভাবে দেখে দেখে করে ফেলেছে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি কি এমনটি বলবেন না তিনি এমনটি বলবেন না বরং তিনি সিদ্ধান্ত নেবেন না আমি হজের বিধানগুলো জেনেছি হজের ওয়াজিব কি কী জেনেছি হজের আরকান কি কী জেনেছে হজের সুন্নাদগুলো কী কী কী হজের মোস্তাহাবাদ কী জেনেছি হজের এহরামের মাহজুর কী নিষিদ্ধ কাজগুলো কী কী সেগুলো জেনেছি তারপরে আরাফাতের ময়দানে আমাকে কি কী করতে হবে সেটা আমি জেনেছি মুজদারেফায়ের ময়দানে আমাকে কী কী কাজ করতে হবে সেটা আমি জেনেছি মিনায় আমাকে কি কী কাজ করতে হবে সেটা আমি জেনেছি তারপরে হজের এই বিধানগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে কি দাবি করেন অথবা এই হজের যে তালবি আমি ঘোষণা করছি সেখানে কি দাবি করা হয় থাকে এই বিষয়গুলো আমি উপলব্ধি করতে পেরেছি যদি একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়গুলো সত্যিকারভাবে উপলব্ধি করেন সত্যিকারভাবে বুঝতে পারেন তাহলেই মাত্র তিনি হজ থেকে নিজের জীবনের জন্য শিক্ষা নিতে পারবেন এবং হজকে সত্যিকারভাবে জেনে বুঝে হজের বিধানকে উপলব্ধি করে হজ পালন করতে পারবেন অন্যথায় তার হজটুকু হবে আন্দাজের উপর অনুমানের উপর তকলিদের উপর অন্ধ ধারণার উপর এই হজের মধ্যে তিনি কোন ধরনের সত্যিকার শিক্ষা নিজের জীবনের জন্য গ্রহণ করতে পারবেনা বা নিজের জীবনে কোন সত্যিকার শিক্ষাকে তিনি বাস্তবায়ন করতে পারবেন না ক্ষেত্রে আমরা বলছি যে তিনি যখন হজে যাওয়াল সিদ্ধান্ত নেবেন তখন যেমনিভাবে হজে যাওয়ার জন্য একটা প্রস্তুতি রয়েছে তমধ্যে তার মৌলিক যে প্রস্তুতি সেই প্রস্তুতির মধ্যে প্রথমেই যেটি আসবে সেটি হল তিনি হজের বিধানগুলো সুস্পষ্টভাবে জেনে নেবেন হজের জন্য যে বইগুলো আছে মার্কেটের মধ্যে বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী আছেন বাংলা ভাষায় অনেক বই হজের রয়েছে সেই বইগুলোর মধ্যে যেগুলো বিশুদ্ধ যে হজের বইগুলো রসুল উল্লাহ সুল্লাহ সুন্না অনুযায়ী লিখা হয়েছে সেগুলো কালেকশান করবেন সেগুলো সংগ্রহ করবেন সেই বইগুলো সংগ্রহ করে তিনি হজের বিধানগুলো রসুল উল্লাহ সাল্লা ইসলাম যেভাবে করতে বলেছেন সেইভাবে তিনি আদায় করার জন্য চেষ্টা করবেন সেই ক্ষেত্রে তিনি মানে সহিভাবে হজের বিধানগুলো জানার জন্য চেষ্টা করবেন আর কোন ব্যক্তি যদি হজের বিধানগুলো না জানে না জেনেই হজে চলে যান হজ পালন করার সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে অবস্থা এই হবে যে তিনি দেখা যায় হজের বিধানগুলো পালন করতে গিয়ে তিনি বড়ো ধরনের বিভ্রান্তি বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন এবং নিজে হেদায়তের বিপরীতে সূন্যার বিপরীতে বেদাতি কাজকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেবেন সুপ্রিয় দর্শক সময় হল বিরতির এখন বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসবো ইনশাআল্লাহ তালাম ততক্ষণ আমাদের সাথেই থাকুন কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে आज क्यों तुम्हारे मध्य चिंता देखा अनुष्ठान छायल साढ़े सम्प्रचार सकाल साढ़े दस टेस्टी मुहम्मदित खेजूर सदाखा तुम्हरा जहां नाम बेचे थको तुम्हें जदिता ना पाओ तब एक उत्तम कथा द्वारा हलव सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्यय हादिर संख्या छ हजार तेईस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 প্রতি শুক্রবার থেকে বুধবার সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির উপর ফিরে এলাম আবার আলোচনায় আমরা বলতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন হজ পালন করবেন তিনি হজের বিধি বিধান গুলো জানবেন কিভাবে উদাসরণ হজ করেছেন কীভাবে আমাদেরকে শ্রদাসম হজ করতে বলেছেন সে বিষয়গুলো তিনি উপলব্ধি করে সত্যিকারভাবে তার জীবনে সেগুলো বাস্তবায়ন করবেন এবং সেভাবেই তিনি হজ পালন করবেন যদি কোনো মুসলিম ব্যক্তি হজের বিধানগুলো না জানেন বিধানগুলো সম্পর্কে তার কাছে স্পষ্ট ধারণা বা জ্ঞান না থাকে তখন তিনি আসলে হজের বিধানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যেতে পারেন পদমষ্ট হতে পারেন সেখানেই শয়তান স্কোপ পেয়ে যাবে সুযোগ পেয়ে যাবে সেখানেই শয়তান তাকে নিয়ে খেলাধুলা করতে পারে তামাশা করতে পারে তার বিধানকে হজের বিধানকে পণ্ড করার জন্য অপচেষ্টা চালাতে পারে এজন্য তাকে অবশ্যই বিধানগুলো জানতে হবে আমরা দেখি অনেক হাজি সাহেব যেহেতু তারা হজের বিধানগুলো জানেন না তাই বিভিন্ন আলিমুলামাদেরকে নিয়ে এসে একজন এক ধরনের ফতোয়া একজন এক ধরনের বক্তব্য দিচ্ছেন এবং হজের বিধানের ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তি লোকদের মধ্যে তারা সৃষ্টি করে থাকেন বলে হাহেস অনুযায়ী আন্দাজের উপর অনুমানের উপর ওহির বাইরে রসুল উল্লাহ সাহেবের নির্দেশনার বাইরে আমরা দেখতে পাই যে তারা বিধানগুলো পালন করছে এর কারণ কি এর কারণ একটাই সেটা হচ্ছে এই যে হজির বিধানগুলোকে সত্যিকার বা বেশি উপলব্ধি করতে পারেনি যেভাবে উপলব্ধি করার কথা ছিল ঠিক সেভাবে হজের বিধানগুলোকে উপলব্ধি করতে পারেনি এই জন্য যদি কোনো ব্যক্তি হজের বিধান না জানে তিনি কিন্তু হজের মধ্যে বিভ্রাতের মধ্যে পড়তে পারেন এবং তার হজ পণ্ডও হয়ে যেতে পারে কোন কারণে হজ পণ্ড হয়ে যেতে পারে প্রসঙ্গত একটি বিষয় আমাকে এখানে না বললেই নয় সুপ্রিয় দর্শক আমরা অনেকেই জানি বিশেষ করে আমরা দেখি যে অনেকেই সাই করার সময়ের আগেই দেখা যায় যে হাজি সাহেবদেরকে বলেন যে আপনার নফল তফের সাথে সাই করে নেবেন তাহলে আপনাদের ফরজ সাই হয়ে যাবে আপনাদের আর সাই করতে হবে না এবং তাই হয় ওই মুআমের বক্তব্যকে সামনে রেখে আমাদের হাজি সাহেবগণ হজ করেন এবং তারা সাই করেন না ফলে আল্লাহ রাবুল্লা আলমিন যে সাই তার উপর ফরজ করেছেন যে সাইয়ের ব্যাপারে আয়সারাদি আল্লাহ তাল্লাহ মনীত সোহ মোসলিম হাজি সের মধ্যে এসেছে যে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির হজকে সম্পন্ন করবেন না পরিপূর্ণ করবেন না অথবা কাবুল করবেন না যে সাই সাফা দু মাঝে তাই দেখা যে অনেককেই সাইকে বর্জন করে ফেলেছেন সাই করেন নাই এবং হজের বিধানগুলো না জানার কারণে শেষ পর্যন্ত তার হজ পণ্ড হয়ে গেল পরিশ্রম পণ্ড হলো অর্থনৈতিক ক্ষতি হলো নিজের অনেক কষ্ট হলো শেষ পর্যন্ত আল্লাহ আব্দুল আলমিনের কাছে তার হজটুকু গ্রহণযোগ্যই হলো না তাই এই জন্য আদর্শ মুসলিম ব্যক্তি হজের বিধানগুলো জানবে জেনে সেগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করবে এই বিষয়ে আর আজকে আলোচনা করছি না এরপরে যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমরা আবার আলোচনা করব। সুপ্রিয় দর্শক একজন আদর্শ মুসলিম ব্যক্তি হজের জন্য নৈতিক ও মানসিক প্রস্তুতি বা পাথিও সংগ্রহ করবে হজ যখন আদায় করতে যাবে তখন তিনি নৈতিক এবং মানসিক প্রস্তুতি বা পাথিও সংগ্রহ করবে আমরা জানি হজের দুটি প্রস্তুতি রয়েছে একটি হচ্ছে বস্তুগত প্রস্তুতি কিছু প্রস্তুতি নিয়ে যেহেতু আপনি দীর্ঘদিনের সফরে যাচ্ছেন সেখানে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে কিন্তু আরেকটি প্রস্তুতি হচ্ছে মানসিক প্রস্তুতি এই প্রস্তুতি যদি সত্যিকারভাবে একজন হাজির সাহেব না নিয়ে থাকেন তাহলে তিনি সত্যিকারভাবে হজের মধ্যে যে মনোবল যে আবেগ যে ভালোবাসা যে চেতনা হজের মধ্যে তাকে লাভ করার কথা ছিল সেই চেতনা তিনি লাভ করতে পারবেন না সেই চেতনার উপর ভিত্তি করে তিনি হজ আদায় করতে পারবেন না বরং তার হজটুকু হয়ে যাবে অন্তঃসার শূন্য একেবারে সেখানে কোনো ধরনের নৈতিক বৃত্তি থাকবে না নৈতিক মজবুতি থাকবে না অনেকটা অসার হয়ে যাবে তাই সেক্ষেত্রে হাজি সাহেবগণ নৈতিক ও মানসিক এবং আর্থিক যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি গ্রহণ করবেন এই প্রস্তুতির একটি পাথর আল্লাহ আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে পাথরটুকু খুবই উত্তম পাথর খুবই সুন্দর পাথর কোরআনে কেরিমের সুরা আল বাকার একশো সাতানব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ করেন ইয়া উলিল এল ব্যাসু আর তোমরা পাথ সংগ্রহ করো তাকু তোমাদের সবচেয়ে উত্তম পাথ হচ্ছে তাকওয়ার পাথ আল্লাহাবিদির পাথ তাকোয়া অবলম্বনের মাধ্যমে তোমরা যেই পাথ অর্জন করবে এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড়ো শক্তিশালী পাথ উত্তম পাথ এটাই নৈতিক পাথ্য মূলত ওত্যাকুনি এবং আমাকে বয় করো ইয়া উলিল আলবাব হে জ্ঞানবান ব্যক্তিগুলো এ আয়তের মাধ্যমে আল্লাহ সুবাহ স্পষ্ট করে আমাদেরকে পাথর সংগ্রহ করতে বলেছেন এবং নৈতিক যে প্রস্তুতির বিষয়টি আল্লাহ আব্বুল আলমিন এ আয়তের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি হজের জন্য তার নৈতিক এবং আত্মিক এবং মানসিক প্রস্তুতি তিনি গ্রহণ করবেন তাকওয়া অবলম্বন করার মাধ্যমে নিজ জীবনে তাকওয়া অবলম্বন করবে তাকুয়ার এই বিধানটি কিভাবে সে অবলম্বন করবে সেটা তাকে জানতে হবে সেটা হচ্ছে এই আল্লাহ আব্বুল আলমিনের প্রতি সম্পূর্ণ এখলাস নিয়ে এবং স্বভাবের আশা করে আল্লাহর বিধানকে অনুসরণ করবে আল্লাহর বিধানগুলোকে যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে পালন করবে এবং যেভাবে আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন সেই নিষেধগুলোকে সেভাবে বর্জন করবে এটাই হচ্ছে মূলত তাকোয়ার নীতি অবলম্বন করা এই তাকোয়ার দুটি রকম কোনো ব্যক্তি যখন পালন করবে এবং তার অন্তরের মধ্যে এখলাস এবং স্বভাবের আশা যখন ভরপুর হবে তখন দেখা যাবে তার অন্তর আল্লাহর বিধানের প্রতি অনুগত হয়ে গিয়েছে আল্লাহর বিধানের প্রতি তার অন্তরের মধ্যে ভয় এবং ভীতি তৈরি হয়েছে সে আল্লাহকে ভয় করছে এবং আল্লাহর বিধানকে ভয় করছে আল্লাহর আবুল্বে অবদ্ধতাকে সে ভয় করছে এই জন্য সেই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে এটি হজের মৌলিক যেই প্রস্তুতি সেই প্রস্তুতির মধ্যে একটি সুপ্রিয় দর্শক এখানে অনেকগুলো প্রস্তুতির বিষয় রয়েছে তে আমরা নৈতিক এবং আত্মিক যে প্রস্তুতির বিষয়টি সেটি আলোচনা করেছি নৈতিকভাবে হাজির সাহেব যখন হজে বের হবেন তিনি এই উপলব্ধিটুকু আনবেন যে আমি আল্লাহর ঘরের দিকে যাচ্ছি এটি আল্লাহ রাবুল আলমের কাছে সবচেয়ে পবিত্রতম প্রিয়তম স্থান সবচেয়ে উত্তম স্থান এই উপলব্ধিটুকু নৈতিকভাবে যদি আসে সেই ব্যক্তি আল্লাহ রাবুল্লা আলমিন নাফর আর করবে না আল্লাহর বিধানকে আর লঙ্ঘন করবে না এই সে আল্লাহর বিধানের প্রতি আরও নিজেকে অবনমিত করতে পারবে আল্লাহর বিধানের প্রতি আরও অনুগত হতে পারবে যদি সে ব্যক্তি এই সিদ্ধান্ত নিতে পারে যে আমি যাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর ঘরে মর্যাদা অপরিসীম অনেক বেশি সেটা উপলব্ধি করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি হজকে ট্যুর ট্র্যাভেল পিকনিক আনুষ্ঠানিকতা হিসেবে নেবেন না বরং হজকে ইসলামের মৌলিক ইবাদত হিসেবে জীবনের সকল ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠার জন্য এক নৈতিক ও আত্মিক প্রশিক্ষণ হিসেবে উপলব্ধি করবে এটা আমরা বলেছি এটি নিছোক কেবল ট্যুর নয় নিচক শুধুমাত্র একটা পিকনিক নয় একটা আয়োজন নয় একটা আনুষ্ঠানিকতা নয় যে আমি গেলাম একটা সুন্দর আনুষ্ঠানিকতা করে আসলাম যে আলহামদুলিল্লাহ সফরটা খুব সুন্দর হয়েছে অত্যন্ত মজার সফল হয়েছে একেবারে পিকনিকের মতো করতে পেরেছি এটি আদর্শ মুসলিম ব্যক্তির মানে মাথার মধ্যে এমনটি আসবে না খাওয়া দাওয়ার আয়োজন কেমন হলো পাকশাক কেমন হলো তারপরে সেখানে অবস্থানটুকু কেমন হলো হোটেলটা কেমন কোন মানের হলো ফাইভ স্টার হলো কি না আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দেবে না যেহেতু তার পাথিও হচ্ছে তাকুয়া তাকুয়ার পাথেও নিয়ে এসে আল্লাহর ঘরে এসেছে তাই এই আল্লাহর গড় থেকে সে এমন কিছু জিনিস নেবে যে জিনিসগুলো তার জীবনকে পরিবর্তন করে দেবে যে জিনিসগুলোকে তার আখ্লাহকে পরিবর্তন করে দেবে যে জিনিসগুলো তার মূল্যবোধকে পরিবর্তন করে দেবে যে জিনিসগুলো তার সত্যিকার অন্তরের অনুভূতি এবং চেতনাকে পরিবর্তন করে দেবে এবং আল্লাহমুখী করে দেবে তাকে সে এই অনুভূতি নিয়ে মূলত হজের উদ্দেশ্যে আসবে যদি এই অনুভূতি নিয়ে কোনো ব্যক্তি হজের উদ্দেশ্যে না আসতে পারে তাহলে আমরা একবার স্পষ্ট করে বলতে চাই ওই হজের যেই মৌলিক যে দাবি রয়েছে সত্যিকার অর্থে সেই মৌলিক দাবিটুকু ওই হাজির সাহেব যিনি আল্লাহর ঘরে আসলেন তিনি সেই মৌলিক দাবিটুকু পূরণ করতে পারেননি পূরণ করতে সক্ষম হননি এই এখানে আমরা বলবো যে একজন হাজির সাহেব একজন আদর্শ মুসলিম ব্যক্তি তারা এই হজের সফরকে তিনি নিচক ট্যুর ট্র্যাভেল পিকনিক অথবা আনুষ্ঠানিকতায় গ্রহণ করবে না আমরা অনেককে দেখি অনেক বন্ধুদেরকে আমরা হজ করতে দেখেছি মনে হয় যেন একটা ট্র্যাভেলিংয়ে গেছেন একটা ট্যুরে গেছেন বরং আজকে ইসলামের ইবাদতগুলোকে আমরা যারা মুসলমান হিসেবে আসি কিন্তু ইসলামের বিধি বিধানগুলো সম্পর্কে সত্যিকারভাবে জানতে পারিনি উপলব্ধি করতে পারিনি অথবা রাসুল সাল্লা হেদায়তগুলো ইসলামের বিধানের ক্ষেত্রে আমরা যারা সত্যিকার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারিনি আমরা অনেকেই সেটাকে শুধু আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করেছি সেগুলো আমাদের কাছে কেবল আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই না সলাদকে আমরা আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করেছি শিয়ামকে আনুষ্ঠানিকতা পরিণত করেছি জামাতের সলাৎ আদায় করাকে আমরা আনুষ্ঠানিকতা পরিণত করেছি প্রায় প্রত্যেকটি এই বাদতকে আমরা আনুষ্ঠানিকতায় নিয়ে গেছি কেন এর কারণ হচ্ছে আমরা এই বাদতের প্রকৃত মর্ম যেই মর্ম এবং টার্গেটকে সামনে রেখে মহিয়ান রাবুল ইস্তমাল জালাল এই এ বাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন সেই প্রকৃত মর্মকে সত্যিকারভাবে আমরা উপলব্ধি করতে পারিনি তাই আনুষ্ঠানিকতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আনুষ্ঠানিকতা যখন যতদিন পর্যন্ত আমাদের এই মধ্যে প্রভাব বিস্তার করবে ততদিন পর্যন্ত আমরা এই বাদতগুলো নিজেদের জীবনের জন্য যে শিক্ষা নেওয়ার কথা ছিল এবং এবাদতগুলো আমাদের জীবন উপর যেই প্রভাব বিস্তার করার কথা ছিল একেবারে সত্য কথা হচ্ছে এই এবাদতগুলো সেভাবে আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করবে না তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন হজ পালন করবে তখন তিনি হজকে ইসলামের মৌলিক ইবাদত হিসেবে নিজের জীবনের জন্য হজকে একটা পরিবর্তনকারী যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করবে নিজের জীবনে তৌহিদকে প্রতিষ্ঠা করবে যেই তৌহিদের গোষ্ঠা সে তাল বিয়ার মাধ্যমে দিয়েছে আব্বাইক আল্লাহমাল লাব্বাইক এর মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে ধর্না দিচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে উপস্থিতির ঘোষণা দিচ্ছে আল্লাহর ঘরে এসে একথা বলছে যে লা শেরি কালাক ইন্দ আল হামদাবলা কওয়াল মুল্ক লা শেরিকালাক সমস্ত প্রশংসা সমস্ত নামত এবং সমস্ত রাজত্ব একমাত্র আপনারই জন্য এই ঘোষণা দেওয়ার পরে সে ব্যক্তি নিজের জীবনে তৌহিদকে বাস্তবায়ন করতে পারবে না সে ব্যক্তি তৌহিদপন্থী হতে পারবে না বরং সে কবরে গিয়ে চেষ্টা দিবে বরং সে পীরের গিয়ে করবে অথবা ব্যক্তির হজ লাভ করার জন্য চেষ্টা করবে অথবা কোনো ব্যক্তির নির্দেশনাকে প্রাধান্য দেবে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে হজকে জীবনে উপলব্ধি করতে পারেনি হজের চেতনাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেনি এই সেই তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজের নৈতিক এবং আত্মিক প্রশিক্ষণ হিসেবে হজকে গ্রহণ করবে যে হজ যাতে করে আমার নৈতিকতাকে বলন্ত করতে পারে আমার আত্মাকে সমন্বিত করতে পারে আমার আত্মাকে ঘনিষ্ঠ করতে পারে সেই চেষ্টাটুকু তার জীবনে আসতে হবে সুপ্রিয় দর্শক আজকে আর হাতে সময় নেই এখানে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ তালা আগামী পর্বে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই প্রত্যাশায় এখানে শেষ করছি ওয়াখের দায়না আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 पाउंड उंड नंबर शून्य नोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथर वस्तवायन देख से सोन्ना आज रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतट देशे